তারপর তিনটি বাচ্চা সুর মায়ের বাড়ি ছাড়লো একসঙ্গে পথে তারা বিশ্রাম নিল একটি আর আলোচনা করলো তাদের ভবিষ্যৎ নিয়ে এবং আমাদের ভাগ্য নির্ধারণ করি তৃতীয় সুরটি যে বেশি বুদ্ধিমান ছিল অন্য দুজনের থেকে সে একেবারে খুশি ছিল না আলাদা হবার সিদ্ধান্তে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 আমরা সবাই কাছাকাছি বাড়ি বানাবো যাতে কোনো সমস্যা হলে আমরা এক সপরকে সাহায্য করতে পারি হ্যাঁ তুমি ঠিক বলেছ ভাই আমি রাজি কিন্তু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 আমার নতুন বাড়ি বানাবার জন্য তৈরি করলে তা সস্তা হবে আর ঠান্ডাও থাকবে বাকি পয়সা নিয়ে আমি একটা নরম বিছানা কিনবো ঘুমবার জন্য তাই সে কিছু লাঠি কিনলো কাঠোর কাছ থেকে আর চলল তার স্বপ্নের তৃতীয় জন যে অন্যদের থেকে বুদ্ধিমান ইট দিয়ে একটি পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত নিল যাতে তার টেকসই হয় আমি শতরঞ্জিতে ঘুমোতে রাজি কিন্তু একটি টেকসই বাড়ি তৈরি করব নিরাপদ ভবিষ্যতের জন্য তাই সে দোকানে গিয়ে কিনল ইট আর সিমেন্ট দিনের শেষে তারা সবাই একসঙ্গে বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট জায়গায় এতদের তুলনায় এখন আমি চা খাবো বাড়িতে বসে আরাম করবো তুই এত তাড়াতাড়ি বাড়ি তৈরি করলে কি করে সন্ধ্যার মধ্যে আমিও শেষ করবো আমার বাড়ি তৈরির কাজ তাই সে বেশি পরিশ্রম করে নিজের বাড়িটি বিকেলের মধ্যে তৈরি করে নিল যদিও আমার বাড়ি বাড়ি লাঠি দিয়ে তৈরি। এটা থেকে অনেক শক্ত হবে এখন আমি আমার বাড়িতে খুব আরামে থাকতে পারবো। যদিও এরা দুই ভাই কম সময় নিল বাড়ি তৈরি করতে কিন্তু তৃতীয় সর এসব নিয়ে মাথা ঘামাল না সে তখনও তৈরি করতে থাকলো বাড়ির ভিত সকালে যখন দু ভাই তাদের বাড়ি থেকে আমি শক্ত বাড়ি বানাবো তোমাদের সবার থেকে যাতে বাড়ির কোনো ক্ষতি না হয় যে কোনো আবহাওয়ায় দুর্যোগে সারা বছরে তুমি কি ভাবছো আমরা মজবুত বাড়ি বানাইনি তোমারটাই মজবুত তৃতীয় সুয়ার ঠিক করলো ভাইদের মন্তব্যে কান্না দেবার আর নিজের কাজে মন দিল ইঁটের পর ইঁট দিয়ে এক সপ্তাহের মধ্যে সে বাড়ি তৈরি করল কিছুদিন তারা সুখে বসবাস করছিল তাদের নতুন বাড়িতে কিন্তু কয়েকদিন পরে এক নেকড়ে দেখলো তিন সুয়ারকে এবং ফন্দি আসল তাদের ঠে ঢেলার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 সে একটি লুকিয়ে পড়ে চেঁচাতে লাগলো ধর্য বন্ধ করো এক হিমস্ত্র নেড়ে আমাকে খেতে আসছে সে নিশ্চয় এখানে আসবে আমাকে দ্বিতীয় দরজার সামনে আর শক্ত করে দরজা বন্ধ করলো সে সব তালা দিয়ে দরজার আমাকে ভেতরে আসতে দাও না না একেবারে না এক না আমার চিননি চিনচিন। তাহলে আমি রাগ করবো এক ফুয়ে উড়িয়ে দেব ভেঙে গুড়িয়ে দেব তোমার বাড়ি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 অসভ্য সুয়ার উড়িয়ে দিয়েছে আমাদের বাড়ি আমার তোমরা দুজন আলমারিতে লুকিয়ে যাও আর বাইরে এসো না ততক্ষণ ভেতরে আসতে সক্ষম হয় আর আমাকে খেয়ে ফেলে দুই আলমারিতে লুকিয়ে পড়লো শীঘ্রই নেই দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আর ঠেলতে শুরু করলো বেরিয়ে যাও তুমি নোংরা তুমি আমার বাড়ি ভাঙতে পারবে না কখনো না তুমি জানো না পরীক্ষা করে দেখো তোমার শ্বাস যাবে কিন্তু তুমি সফল হবে না নেকড়ে মুখ ভর্তি হাওয়া নিয়ে মারলো ছোট চোরের বাড়ি থেকে। কিন্তু বাড়ির কোনো ক্ষতি হলো না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 আমরা সবাই মিলে দরজা বন্ধ রাখতে পেরেছি তাইও পারলো না হ্যাঁ আর আবার দরজা ধাক্কাতে লাগলো আমি তোমাদের খাবই আর যে কোনো ভাবে ও ছাদে উঠলো আর ঠিক করলো চিমনির মধ্যে দিয়ে ভেতরে ঢুকবে শুয়াররা পায়ের আওয়াজ শুনতে পেল ছাদের ওপরে আর বুঝতে পারল নেকড়ের ফন্দিটা তৃতীয় সুয়ার আগুন লাগিয়ে দিল ফায়ার প্লেসে নেকড়ে চিমনি পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করতে লাগল আর শেষ পর্যন্ত ওর ভেতরে ঢুকতে পারলো। নেকড়ে ধীরে ধীরে নিচে নামতে থাকল আর একটু পরে এসে পড়ল আগুনের মধ্যে তারপর তিন শুয়োর ভাই একসাথে সুখে বসবাস করতে থাকল